ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا اضل له ومن يضلله فلا هادي له অশদু অল ইহু আহ দূল শরীক ওন সইদন ও সনদন ও হিবন ও মৌল মুহ মদনা দুহুস <تصفيق> على কমা وعلى آل محمد كما صليت على খালমি আল অলি হম বার্ষী দু أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إِقَروَ بَ قُلبَرًا فَتُقُبِّلَ بِن حَدِه مَا وَلَ تَقَبَّ مِنَآخَر قَالَ لَ أَقُلتُلَ النَّك قَالَ إِ مَايَْتَقََّلُ غَ مِنَ المُتَّطم ওর আনের গল্প শুনি ওই আলোচনা চলছে শেষ হজরত আজমা আলিহিস এর প্রসঙ্গ আলোচনা চলছে আজকে ওই পর্ব শেষ করার নিয়ত করেছি সব আলোচনায় না যতটুকু জরুরত মনে করেছি ততটুকু আলোচনা হয়েছে আজকে চেষ্টা করব পর্বটা শেষ করার জন্য অন্য ইচ্ছা অন্য গল্প প্রায়নের আগামী সপ্তাহে আল্লাহ চলে ওই গল্পে ঢুকবই সাল হাজরত আদমা আলিহিস্লাম যখন দুনিয়ায় আসলেন হাওয়া আলি ইসালাম সহ তো তাদের সন্তান মানুষের বংশবৃদ্ধির জন্য বৈধ যে সম্পর্ক বৈবাহিক সম্পর্ক এটা তো জরুরি সবকালেই এই সিস্টেম ছিল কিন্তু হজরত আদমা আলী সন্তানদের বিয়ে সাদির জন্যে ভিন্ন ঘরের বর ভিন্ন ঘরের পাত্রী পাওয়া যাবে কোথায় মানুষ তো আর নাই আপন ভাই বোনের হুকুম জারি করেছেন যে আদম আলী সাল্লাহ সন্তানদের যে এক গর্ভে জমজ এক ভাই এক বোন আল্লাহ ওইভাবে পাঠাইছে পরবর্তী বছর যে বোন হয়েছে তাদের বিয়ে হবে এরাও তো আপন ভাই বোন একই মায়ের একই বাবার আল্লাহ তারা যা হুকুম করেন ওইটাই শরিয়ত ভাই বোনের বিয়ে জায়জ নাই আল্লাহ যখন হুকুম করেছেন ওইটাই শরীয় বলেছেন ওই সিস্টেমে করাই শরীয়ত তা আল্লাহ হুকুম করেছেন যে এই বছরের যে ভাই বিয়ে করবে পরবর্তী বছরের বোন পরবর্তী বছরের ভাই এই বছরের বোন এইভাবে ক্রস বিয়ে হব তো কাবিল প্রথম তার সাথে যে বোন আকলিমা পরবর্তী বছর হয়েছে হাবিল এবং তার বোন সিস্টেম অনুযায়ী কাবিল হাবিলের বোনকে বিয়ে করবে হাবিল কাবিলের বোনকে বিয়ে করবে কিন্তু কাবিল তার যে বোন ওই বোন ছিল খুব সুন্দরী তাল পরীক্ষা হাবিলের এর বোন ছিল কালো একেবারে এখন কাবিল ঘুরে বসছে যে না আমি আমার বোন কেই বিয়ে করব আমি আমার বোনকে হাবিলকে কে দেব না দুনিয়ায় আসার পর সর্বপ্রথম অপরাধ এটা আল্লাহর হুকুমকে অস্বীকার করা আর এই অপরাধের পেছনে যে স্বভাবটা কাজ করেছে সেটা হচ্ছে হিংসা কাবিলের হিংসা লেগেছে যে আমার মন আরেকজন বিয়ে করবে আমার সুন্দরী বন নিয়ে যাবে চলবে না এই যে আল্লাহর হুকুম অমান্য করার পেছনে ভেতরের যে অনুভূতি जै चरित्र क्या कररित्र नाम हिंसा जे हिंसा इबलिश केपराध कर आल्ला हुकुम अमान्य कर सर्वप्रथम जो पाप दुनिया मानव सृष्टि इतिहास मानव सृष्टि नुदु दुनिया सृष्टिर इबलिस कर সেই অপরাধের পেছনে ইবলিসের যে চরিত্র কাজ করেছে সেটা হচ্ছে দুইটা এক হচ্ছে অহংকার আমি শ্রেষ্ঠ আর হিংসা যে শেষ দা আমাকে না করাই আদমকে কেন করানো হচ্ছে আমি আর বড় হুঁজি এত বছরে আবাদ কল্যাণে সব কি ফওজাবেন এটা ইবলিসের চিন্তা এই দুইটা অপরাধ বড় ভয়ঙ্কর অপরাধ স্বভাব এই দুই স্বভাব বড় ভয়ঙ্কর স্বভাব এই দুই স্বভাবের কারণে মানুষ হাজার গুণায় লিপ্ত হয় অনেক গুণ আছে শুধু এই দুই স্বভাব অহংকার আর হিংসা তো কাবিল সর্বপ্রথম দুনিয়ায় আসার পর সর্বপ্রথম যে অপরাধটা দুনিয়ায় সংগঠিত হয়েছে সেটা হচ্ছে বিবাহ সংক্রান্ত আল্লাহ বিয়ে করতে বলছে একজনকে কাবিল চাচ্ছে আরেকজনকে বিয়ে করার জন্য দুনিয়ার সর্বপ্রথম অপরাধ এটা আর এই অপরাধের পেছনে যেই বৈশিষ্ট্য কাজ করেছে সেটা হচ্ছে হিংসা মনে যেটা এত ভয়ঙ্কর অপরাধ আছে তো কাবিল যখন অস্বীকার করেছে হজরতে আদমা আলী সালাম তখন বললেন কি করবে বললেন যে তোমরা কোরবানি করো যার কোরবানি আল্লাহ কবুল করবেন তার কথাই হবে আদম আলি সাল্লা হচ্ছে শুধু তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা বুঝ দেওয়ার জন্য কাজটা উদ্ধারের জন্য কারণ আদম আলি নিজেও জানেন আল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছেন কোরবানি ওই সিদ্ধান্ত অনুযায়ী কবুল হবে আদম আ জানেন আল্লাহ আদম আলি জানেন যে হাবিলের কোরবানি কবুল হবে আল্লাহর হুকুমই তো এটা তাও বলেছেন যেন কাবিলকে কে যায় তো কোরবানি কোরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোনো কিছু উৎসর্গ করা এটা জীবজন্তু হতে পারে জমের মাধ্যমে মালও হতে পারে হাবিল কাজ করত পশু লালন পালন করত। ভেড়া দুম্বা এগুলো লালন পালন করত। তার সম্পদ এটাই আর কাবিল কাজ করতো সেই হিসাবে হাবিল একটা দুম্বা পেশ করেছে সুন্দর দুম্বা কাবিল পেশ করেছে কিছু সবজি আর ওই সবজি পেশ করার ক্ষেত্রেও এক বর্ণনায় পাওয়া যায় ওই জায়গায় কাবিল দুই নম্বরই করছে কোরবানি পেশ করার ক্ষেত্রেও দুই নম্বরই করছে পচা আলু পচা টমেটো বেগুন ছিল পশা যা ছিল ও গুলার নিয়ে বেশ করছে দুষ্টটা এনেছিলাম আপনি আপনার উম্মদকে আদম আলিহিসের দুই সন্তানের ঘটনা খবরটা শোনায় দেন বিল হক এই শব্দটা বড় তাৎপর্যপূর্ণ আগের আদমের খবর সন্তানদের খবর নবী জানবে কি করে উনি তো লেখাপড়া করেন লেখাপড়া করলে না ইতিহাসের বই ঘেটে ঘেঁটে এই গল্প জানতেন তাওরাত পড়তেন ইঞ্জিল পড়তেন আসমানি কিতাব ছাড়া যেহেতু করছেন এটা প্রমাণ বহন করে যে এগুলা অহিংস ছাড়া এই ঘটনা জানার কথা না ওহিত আসেনবির কাছে এটা নবুয়ের একটা প্রমাণ পূর্বের ঘটনা বর্ণনা করা এটা নবুয়ের প্রমাণ কিন্তু শব্দটা একটা বড় তাৎপর্যপূর্ণ শব্দ আল্লাহ লাগিয়ে দিছেন এটা আমাদের জন্য বড় জরুরি ছাব্বিশ ২৬ ২৭ নম্বর গুলো আপনার অপেক্ষা দেখেন যে ভালো লাগবে আপনি আদমের দুই সন্তানের গঠনা বর্ণনা করেন বিল হক হুবু যা আছে তাই সংযোজন কোনো কিছু যেন না হয় ইতিহাস পাঠের ক্ষেত্রে এটা ইতিহাসে জরুরি বিষয় মতো করে সাজায় আজকে বহু ফেতনা বহু সমস্যার মূলে এই বিল হাতের অনুসারী না হওয়ার কারণ। আমার সমাজ আমার দেশ এই রাষ্ট্রে বহু ঝামেলার মূল হচ্ছে মন ইতিহাস মন ইতিহাস আল্লাহ বান্দাদের জন্য কামু পর্যন্ত বিধান জারি করে দিলেন যখন ইতিহাস বর্ণনা হবে যেন বিল হাকায় সত্য হয় বাড়াবাড়ি না হয় সংযোজন না হয় বিয়োজন না হয় নিচ থেকে যেন কিছু না ঢুকে মাইনাস কিছু না হয় আমাদের ইতিহাস লেখা পদ্ধতি হচ্ছে যে যে অংশটা আমার ফেভারে ওইটাকে হাইলাইট করা আর যে অংশটা দেখা যায় আমার প্রতিপক্ষের ফেভারে আসতে করে দে বাদ এটা ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ না প্রশ্ন করলে কি বলবে এটা ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ না গুরুত্বপূর্ণ অংশ কোনটা প্রত্যেকে চিন্তা করে যেটা আমার ফেভারে ওইটাই ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ আর আল্লাহর হুকুম হচ্ছে তোমার ফেভারে হোক তোমার বিরুদ্ধে হোক ইতিহাস যা আছে তাই উঠে কে হুকুম করতেছে নবী বাড়াবেন ইতিহাসে নবী কমাবেন নবী তো জানিয়ে নি আল্লাহ যা জানাবেন তাই তো বলবেন তারপরেও নবীকে হুকুম করার ক্ষেত্রেও আল্লাহ তারা শব্দ ঢুকাইয়ে দিলেন বেলহাক আর জানেন বলে আল্লাহ ঢুকায় দিস ইতিহাস বলার ক্ষেত্রে কোন রকমের উল্টা পাল্টা যেন না হয় দুই ভাই যখন কোরবানি পেশ করলো একজনের দুম্বা আরেকজনের ওই পচা আইটের তরি তরকারি সবজি এখান থেকেও যে যার দিল খারাপ সে দান করার ক্ষেত্রেও পকেটের থেকে টাকা বের করেছি কষ্টিক মানটা যেটা আরেক জায়গায় ফেরত দিয়েছে ভাই টাকাটা চেঞ্জ করে দেন তো এটা আলাদা করে রাখে ফকিরকে দিয়ে দিবি কয়েকদিন আগে সিলেট দিয়েছে তিন চার দিন আগে আমার খুব ভালো লেগেছে আবার অন্য একটা মাইনাস দিক মাথায় আসছে ভালো লাগার জিনিসটা হচ্ছে একটা পুরা দেয়াল সুন্দর এটাকে সুন্দর করে চুনা দিয়ে হ্যাঙ্গার লাগাই দেওয়া হয়েছে লেখা আছে মানবতার দেওয়াল মানবতার দেওয়াল হঠাৎ করে লেখা দেখলে তো কিছু বোঝা যাবে না কিন্তু অন্য কিছু দেখে বুঝছে আর কি মানবতার দেওয়াল বুঝাইতে কি বুঝাইছে পুরাতন কাপড় চোপড় যার যা আছে আইনে ওখানে রেখে দেয় যার যা জরুরত আছে জরুরত মতো নিয়ে যায় রাস্তার পাশে ফ্রিজ রেখে দেন তো যার জরুরত লাগে সে এসে এসে ওখান থেকে ওই খাবার নিয়ে যাবে খাবারটা নষ্ট হইলো না আবার আরেকজনের জরুরত মিটে গেল সুন্দর সিস্টেম আমাকে এক ভাই বলেছিল যে এখানে আপনি একটা ফ্রিজ বসান আমরা এটা হাইলাইট করি আপনাকে দিয়ে শুরু করি এক সাংবাদিক বলেছিলেন চিন্তা করে আবার পেছনে আসছে যে আল্লাহর কত বন্দাজে এই ফাউ খাওয়ার জন্য বসে থাকবে কাজ করবার আমার দেশের যে পরিস্থিতি মহতাজ মানুষ তো নাই ভিক্ষুকদের কাছে ভিক্ষা দিত এখন কেমন কেমন লাগে চেহারা দেখবে বুঝা যায় নেশা করে কিন্তু আইসা বলে আল্লাহর বস্তে দেন ওই আল্লাহর বস্তে বলার সাথে সাথে দিনটা গরম হয়ে যায় কি করবো আল্লাহ যদি জিজ্ঞেস করে যে আল্লাহ দেখে বোঝা যায় বাচ্চাটা নেশা করে এখন তো ছোট ছোট বাচ্চারা নেশা করে রাস্তার পাশে দেখা যায় গাড়ি থামলে দৌড়ায় আসে চলে গেলে আবার যায় ওই পলিথিন একটা মুখি দেবে সেটা কি করে আল্লাহ আহ কই যাচ্ছে কোথায় যাচ্ছে মেডিকেলের ওই যখন যাই রাস্তার পাশে আ কি দুষ্টি এক একজনের সাথে গায়ে পড়ে পড়ে আলাপ করতেছে থাপাটি নিয়ে দৌড় মারবে কি করবে নেশায় তাকে পাগল বেড়ায় রয়েছে যাই দান করার ক্ষেত্রে ওর আর দৃষ্টিভঙ্গি কি দান করার ক্ষেত্রে আর ই দৃষ্টিভঙ্গি কি আলিম লালুল বি কোনো নে আল্লাহর কাছে পৌঁছবে না এক মানে দান হাত যতক্ষণ পর্যন্ত তুমি ওই বস্তু দান করবা না যেটা তোমার প্রিয় প্রিয় বস্তু দান না করলে তুমি আল্লাহকে দিবা হায় হায় আমাজ একজন পুরাতন পয়সা একটা পুরাতন পয়সা ওটাকে ধুইতেছে খুব পানি দিয়ে খুব সুন্দর করে ধুইতেছে তাহলে রসুল সাল্লাহ আলিয়া জিজ্ঞেস করছে এটাকে ধুইতেছে কেন পয়সার মধ্যে ময়লা লাগলেও তো না আমি এটাকে ধুচ্ছি তাকে দান করব। আমার রবের জন্যে দান করব। এটা ময়লা লাগাটা এটা কেমন দেখা যায় এই এটাকে ধুইয়া দিতেছি দানের মূল বিষয়টা যা আমি দান করতেছি যা আমার চলে না এটাকে দান না বলা কারো সহযোগিতা করতেছি কারো হয়তো কিন্তু কোরআনের কথা আছে চার নম্বর পাড়ার একদম প্রথম লাইন প্রথম আয় চার নম্বর পাড়ার একদম প্রথম লাইন সুরাহানা হাত্তা হেকব তুমি যা পছন্দ করো তা দান না করলে আল্লাহর কাছে কখনোই ওই দান পৌঁছবে না এখন একটু চিন্তা করেন তো আমরা কি দান করি যে কাপড়টা আমার ঘরে পরার মতো আর চলবে না ওইটা যে খাবারটা আমার ঘরে খাবে না ওইটা দিয়ে দাও গরিবকে দান করার ক্ষেত্রেও পয়সা যদি দান করি সবচেয়ে পুরানটা বের করে দাও যে ওই নতুনটা কিন্তু আরেকজন কি দিব নতুনটা দিন ওই যে দিনের মধ্যে একটা মহাম্পত অর্থের প্রতি ভালোবাসা দিন দুনিয়ার প্রতি ওইটা কাজ করে তখন এই জন্য আল্লাহ হচ্ছে আমি ডবল বাড়াই দিব কে দিবা তো আল্লাহকে করজ দেওয়া মানে কি আল্লাহ রাস্তায় খরচ করা আল্লাহ রাস্তায় খরচ করাই হচ্ছে আল্লাহকে করছ দেওয়া করছ কেন বললেন এমনি কাউকে দিলে ফেরত পাওয়া যায় না সিস্টেম হচ্ছে আমাকে ফেরত দিতে হবে এইজন্য আল্লাহ এর তুমি জাননাতে অবশ্যই ফেরত পেয়ে না তো আল্লাহকে করজ দিচ্ছি যেটা আমার চলে না যা আর চলবে না অচল মালটা দিচ্ছে আল্লাহকে যেটা আমার জন্য চলে না এটা আল্লাহর জন্যে চলবে চিন্তাটা কত আমাকে যে জিনিস আমার জন্য চল আমি এটাকে আল্লাহর জন্য এটা উত্তম বানায় নিলাম আপেক্ষা আল্লাহ বলতেছেন পছন্দের জিনিস দান না করলে আমি কবুল করব না তো কাবিলের কোরবানি যে কবুল হবে না এটা তো ওই কোরবানি দেখেই বোঝা গেছে তোমার এই পশা লাউ আর পশা আলু আল্লাহ নেওয়ার জন্য আল্লাহ ঠেকে পড়ছে না ওই সময় কোরবানি কবুলের সিস্টেম ছিল আসমান থেকে আগুন আসত আগুন যেটাকে পোড়াই দিত মনে করা হতো যে কোরবানি কবুল হয়েছে হাবিল হাবিলের কে কবুল করেছেন কাবিলের একটা কবুল হয় তো যে খারাপ কোনটাই তো আসলে কবুল করবে না সে যে কোরবানি টোরবানি কিছু বুঝি না আমি আমি বুঝি মাকে আমি বিয়ে করলো খেলাস ওই কোরবানি টোরবানির পিছনে আমি যাবো না আগে বলতা তার মানে বিচার মানলা যে হ্যাঁ কোরবানি সিস্টেম মানি তো কোরবানি যখন ক্লিয়ার হয়ে গেল এখন বলে অপরাধকে টেনে আনে প্রথম অপরাধ থেকে যদি কেউ ফেরত না আসে তবে না করে এটা নিশ্চিত ওই অপরাধ তাকে আরো অপরাধ করতে সাহায্য করবে এটা নিশ্চিত এক অপরাধ যখন কেউ করে তার থেকে ফেরত না আসলে তো বেলা করলে এটা বোঝা যায় স্পষ্ট কাবিল দেখায়ুনিয়ায় যে আরো অনেকগুলো অপরাধ করবে মেলবে। অপরাধ একটাতো করছে আল্লাহর হুকুম মানে নেই দুই নাম্বার অপরাধ করছে কোরবানি দেওয়ার ক্ষেত্রে পচা জিনিসগুলো পেশ করছে তিন নাম্বার অপরাধ এখন শুরু করছে যে আমি এই বিচার মানি না আমি তোকে মেরে ফেলব মেরে ফেললে তো আর কেউ নাই আমি একা বিয়ে কি বলেছেন হাবিল হাবিল ভালো দিক হাবিল কোরবানি পেশ করেছে উত্তমটা যারা ভালো তারা উত্তম কোরবানি পেশ করে হাবিলের ভালো দিক কাবিল যখন খুব রাগ ক্রোধ খুব প্রকাশ করতেছে হাবি তখন ঠান্ডা মাথায় ওটাকে মোকাবেলা করতেছে সেও খেপে যায় নাই এটা ভালো মানুষের লক্ষণ রাগের মুহূর্তে আরেকজন চুপ থাকা সংসারে বিশেষ করে সাংসারিক জীবনে এটা খুব বেশি জরুরি স্বরাষ্ট্রমন্ত্রী মাঝেমধ্যে রাগ হয়ে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী মানে আমাদের মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জারজার যার ঘরের যে স্বরাষ্ট্রমন্ত্রী মাঝেমধ্যে রাগ হয়ে যাবে রাগ হয়ে গেলে বুঝা যে আল্লাহ তালা তাকে ওই তবিয়তের এটা তার দোষ না কারো দোষ না আল্লাহ বানাইছেন এটা এইভাবেই বানাইছেন তোর ঠান্ডা হয়ে যাবে একদম ঠান্ডা আম্মা জানা আয়সার দিহ্লা ওই যে মুনাফিকরা অপবাদ দিছে গন মুালিকে তো অনেকদিন পর্যন্ত রসল চুপ কিচ্ছু বলেন না আম্মা জান তো চলে গেছেন বাবার বাড়ি যখন তো আল্লাহ রসুল খুশি আম্মা জান পবিত্রতা বর্ণনা করে আল্লাহ রসুল বাড়িতে গেছেন যা বলতেছেন আয়সা আল্লাহ তোমার পক্ষে ওহিনাজ করছে তো আম্মা জান আয়সা রী আল্লাহ আনহা তখন কি করছেন রাগয়া বলছেন ওহিনাজ করছে আল্লাহ নাজিল করছে আমার রব নাজিল করছে আপনাকে আপনারা তো এতদিন বিশ্বাস করেন নাই করলে তো আমার পক্ষে থাকতেন কথাই তো বলেন না আপনারা আল্লাহ যদি আমরা হইতাম কি বলতাম এ পাতলো দেখলামই করতো একা একা রয়ে গেছো আমার নাম হইলে গেছো জরুরত ছাড়ার জন্যে বিপদে পড়তো সবাই বিপদে ফেলাইয়া এখন আবার পাতলো আল্লাহ আহ আমার রসুলের গোটা এই জন্য বলি আল্লাহ রসুল সাল্লাহাম আকাশের মতো আকাশের মতো আকাশ ছোট মানুষও দেখে যুবক ও দেখে কিশোরও দেখে বৃদ্ধ দেখে নারীও দেখে পুরুষও দেখে বাবাও দেখে দাদাও দেখে নানাও দেখে শ্বশুরও দেখে মানে কি মানে হচ্ছে কোন শ্বশুর যদি চিন্তা করে আমার আখলা জামায়ের ক্ষেত্রে কেমন হওয়া উচিত তো বলে তুমি শ্বশুর মোহাম্মদকে দেখো সাল্লি সাল্লাম শ্বশুর মুহাম্মদকে কে দেখো জামায়ের সাথে আচরণ কেমন হওয়া উচিত কেউ যদি চিন্তা করে আমি নানা নানা নাতির সাথে কি আচরণ করা উচিত করে আমি স্বামী স্ত্রীর বৃদ্ধ বৃদ্ধা স্ত্রীর সাথে আচরণ কেমন করতে হয় সমবয়সী স্ত্রীর সাথে কেমন আচরণ করতে হয় বয়সের অনেক বেশি আম্মা জান আয়সা এই বয়সের স্ত্রী হইলে কি আচরণ করতে হয় আল্লাহ তারা নবীকে সব বয়সের স্ত্রী দিয়েছেন যেন কোনো কালে অঙ্গায় না পড়ে বিপদে না করছি বিধবা বিয়ে করছি আম্মাজান খাদিজা দিয়ে আল্লাহ আগের সংসারের সন্তানও আছে এর সাথে কি আচরণ করতে হবে বিধবা স্ত্রীর সাথে কি আচরণ করতে হবে আল্লাহ রসুল খাদিজার মাধ্যমে দেখা দিয়েছেন আল্লা রসুল সাথে কি আচরণ করতে হবে আল্লাহ রসুল বৃদ্ধা স্ত্রী দেওয়া দেখা দিচ্ছেন রাজার মেয়ে হইলে হজরত সফি আর আফতার ইহুদী নেতার লিডারের মেয়ে তার সাথে কি আচরণ করতে হবে আল্লাহ আল্লাহ তালা রসুলকে ওই যদি পায় তার সাথে কি আচরণ করবে কি কি জরুরত উন্মতের জন্য কি কি জরুরত রসুলকে মাধ্যমে আল্লাহ তালা ওই জরুরত মিটাইয়া তা পর্যন্ত গোটা পারিবারিক জীবনের জন্য আল্লাহ রসুলকে আল্লাহ তালা আদর্শ বানাইয়া দিচ্ছেন সব লেভেলের স্ত্রী আছে সব বয়সের স্ত্রী আছে তো বলতেছিলাম একজন রাগ হয়ে গেলে আর একজন ঠান্ডা থাকা লাগে কাবিল রাগ হয়ে গেছে হাবিল ঠান্ডা কাবিল কি জবাব দে ভাই আমার উপর খেপে লাগকি কি এটা তো আল্লাহর ফায়সালা ইন্নামায়া তাকব্লা কিনা আমি করব কি কোরবানি কবুল হয় যে মুখ তাকে তার কোরবানি কবুল হয় তো আমার কি দোষ তুমি মোত্তাকি না তোমার কোরবানি কবুল হয় নাই আমার কোরবানি কবল হয়েছে মোত্তাকি হয়ে যাও হিসাব তো সোজা তুমি নিজে মোত্তাকি হয়ে যাও অথবা অভিযোগ যদি থাকে আল্লাহকে বলো আমার কি দোষ ইন্নামা কব্লা এই অংশটা আমরা কোরবানির সময় আলোচনা করি এই আয়াত থেকেই নেওয়া কথাটা কোরবানির সময় যে আমরা বলি যে কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত হইলো তকাল আল্লাহর কাছে যায় তোমার দিলের অনুভূতিটা তকা আল্লাহ দেখেন ওইটা কি অবস্থা ওই দেখানোর উদ্দেশ্য যদি কোরবানি হয় আল্লাহর কাছে যাবে না নাম ফুটানোর উদ্দেশ্য যদি কোরবানি হয় আল্লাহর কাছে যাবে না নিহতের গড়বড়ি হইলে হারাম পয়সা হইলে খারাপ জিনিস হইলে আল্লাহর কাছে যাবে না স্পষ্ট কথা ওই এই বক্তব্য সর্বপ্রথম হাবিল কাবিলকে দিছে কাবিল কে ভাই আমাকে কেন মারবা আমি কি দোষ করছি যাই হোক এরপর আর বক্তব্য দিচ্ছি ধৈর্যের চূড়ান্তটা দেখাইছে হাবিল এটা ভালো মানুষের জন্য এটা জরুরি কি বলে ও ভাই তুমি যদি আমার দিকে হাত বাড়াও আমি হাত বাড়াবো তোমার দিকে আমাকে হত্যার জন্য তুমি যদি হাত বাড়াও আমি হাত বাড়াবো না কারণ হত্যা এটা পাপ बरते अपराधो क्यों দশ বছর আগে যেই সংখ্যায় পুলিশ ছিল নিরাপত্তা বাহিনী ছিল এখন কি সংখ্যা নিশ্চয়ই অপরাধ কমানোর রাস্তা তো ভিন্ন সেটা কোনটা হাবিল জানায় আমি যা অপরাধ থেকে বিরত থাকলাম তার কারণ কি আমি দুর্বল এই না দুর্বলতার কারণে না আমিও পারি ইচ্ছা করলে না। এই জন্য আমরা সবসময় এ কথা বলি যে ওই আইন কানুন লাগবে আইন শৃঙ্খলা বাহিনী লাগবে সবই লাগবে সিস্টেম চলবে কিন্তু ওই জায়গায় যতটা গুরুত্ব দেওয়া দরকার দিবে অস্বীকার করছিল কিন্তু তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার সমাজের মধ্যে আল্লাহ ভীতি ভয় তৈরির জন্য ওই প্রোগ্রামগুলো বেশি দরকার। রাষ্ট্রীয় ভাবেও জেলখানায় হয় জেলখানায় হয় যারা বড় অপরাধী তাদেরকে আলমদের কাছে দিয়ে দেওয়া হয় ওই শিখে হুজুরের স্বর্ণপন্ন করা হয়েছে কোরআন শরীফ শিখে নামাজ শিখে আহ যেই কাজ তার বাবা করে নাই ওই কাজ এখন জেলখানায় করা হচ্ছে যদি বাবা করত বাবাও মারা যেত না সন্তান তো শিখছে নামাজ তো শিখছে কখন যখন শেষ শেষ নিজ দিনের পদ তো আসছে অপরাধীদেরকে জেলখানায় তালিমের ব্যবস্থা করা হয় হ্যাঁ আত্মা পরিশুদ্ধের জন্য এগুলো জরুরি দরকার राष्ट्र भर मेमकू सिलेबास अंश बाध्यताूल रखा उचित मन करी जो सीबासखार पशापाशी तरह चरित्र संशोधन दीक्षाओ नहीं क्लस क्लस दीक्षा निब এই কথাগুলোই তো ওলামায়ে ওলামায় বলতে চান এটাকে মশলা লাগাই আরো আমার ভাইরা বিশেষ করে সাংবাদিক ভাইরা ওগুলোকে মশলা লাগায় লাগাই প্রচার করে ওলামাইরম ওই কথাগুলি তো বলতে চান পরিবেশ সুন্দর করে প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর করে দিন পরিবেশ কয়েম করে দেশ বেঁচে যাবে আপনার সন্তান বেঁচে যাবে তার দুনিয়াও সে বেঁচে গেল আখরাতেও বেঁচে গেল একজন আলিফ ওম্মতের দুনিয়ার ফিকিরও করে ওম্মতের আখেরাতের ফিকিরও করে আর আমরা আমার সন্তানের কেবল দুনিয়ার ফিকির করি তার দুনিয়াও বরবাদ হয় আখেরাত বরবাদ একজন মানুষ যদি আখেরাতকে টার্গেট করে সে দুনিয়ায় ঠকে না দুনিয়ায় ঠকে না আল্লাহ তালা তাকে দুনিয়ায়ও দেন আখেরাতও দেন কিন্তু আখেরাত বাদ দিয়ে সারাক্ষণ দুনিয়াকে টার্গেট বানাইলে আল্লাহ তালা তাকে দুনিয়াও দেন না আখেরাতো দেন না তার সব বরবাদ হয়ে যায় समय तो चिंता थका उचित जो सतान शिक्षिका आती कर समय चिंता युवक যারা বিয়ে করে নেয় মাথায় ওই চিন্তা আনো আমি বিয়ে করছি না আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষিকা আনছি মা সন্তানের সর্বপ্রথম শিক্ষিকা আমার সন্তানের শিক্ষিকা আমি কাকে বানাব শিক্ষিকা বানানোর ক্ষেত্রে আমরা বড় লোক খুঁজি না শিক্ষিকা বানানোর ক্ষেত্রে দুনিয়ার শিক্ষিকা বানানোর ক্ষেত্রে আপনারা খুঁজেন নাকি যে তোমার বাবা কি করে পয়সাওয়ালা কিনা তাইলে আমি শিক্ষিকা রাখবো পয়সাওয়ালা মেয়ে শিক্ষিকা রাখলে তো আপনার পয়সা বেশি দিতে হবে তার ডিমান্ড বেশি পড়া যদি চিন্তা কর না যুবক যে এটা আমার ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষিকা সে যদি চরিত্রহীন হয় দুষ্ট চরিত্রের হয় আখ্লা যদি খারাপ হয় তো আমার প্রজন্মকে এই মা নষ্ট করে ফেলবে এটা গোড়া মহাতারাম নৈতিক শিক্ষা স্কুলে থাকুক বা না থাকুক প্রাতিষ্ঠানিক থাকুক বা না থাকুক আমাদের প্রত্যেকটা ঘর একটা স্কুল প্রত্যেকটা ঘর একটা মাদ্রাসা আমি আমার ঘরকেই তো মাদ্রাসা বানাইতে পারি আমার সন্তানকে মাদ্রাসায় দেয় বা না দেই সেটা তো পরের সিদ্ধান্ত কিন্তু আমার হাতে তো এতটুকু ক্ষমতা আছে যে আমরা প্রত্যেকে প্রত্যেকের ঘরকে মাদ্রাসা বানাইতে পারি মাদ্রাসা মানে কি একদম আপনি টুপি টপি লাগাইয়া হুজুর বানাই দিবেন আমি আমি তো এটা বলি নাই আপনি অন্তত দিন দিন শিক্ষাটা দিলে সেও বেঁচে গেল আপনিও বেঁচে গেলেন এত নিঃস্বার্থ মানুষ কেমনি হয় যে আমার কিছু লাগবে না বাবা লাগবে না বলেন সন্তানের সব দুনিয়া দুনিয়া তার উন্নত কেরিয়ার আসলে কি হয় উন্নত কেরিয়ার নয় আমি কি বুঝছি আমি বুঝেছি দুনিয়ায় উন্নত কেরিয়ার মহতারাম হাজরত আজমা আলি সাল্লামের পুরো ঘটনার সার কথা ঘটনার সার কথা যেটা বলবো সেটা হচ্ছে মমিন আমাদের প্রত্যেকের টার্গেট হওয়া উচিত আদি জায়গায় আবার ফেরত যাওয়া মানুষের আদি জায়গা হচ্ছে যেখান থেকে আমাদের বাবা চলে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আমরা আমাদের নিজেদেরকে যোগ্য করে আবার আমাদের আদি বাসস্থানে ফেরত যান তা আপনি টার্গেট কোনটা বানায় যে আদমা আলাই পুরো ঘটনার মূল কথাই চাই শেষ বলতাম আর কি আমি অগ্রিম আবার একটু আলোচনায় আনলাম মূল টার্গেট আরে বাবু পাখি যে বাড়ি বানায় ওই বাড়ি মধ্যে আপনি থাকেন মুক্ত বাতাস খায় বৈষা বৈশাখের মাথায় আমারও আপনার কত কিছু লাগে এসি লাগে ফ্যান লাগে লাইট লাগে কত কিছু লাগে ওই তো কিছুই লাগে না কি সুন্দর করে থাকে মুক্ত। আকাশে ঘুরে আর আইসা আইসা বাসায় থাকে মুক্ত বাতাস খায় রোদ সব পায় বৃষ্টি হ্যাঁ সব পায় ভিটামিন সব বসে বসে খায় বাড়ি বাঙানো যদি মাস্সাদ আমার চেয়ে কত সুন্দর সুন্দর বাড়ি আমাদের বাড়ি বাঙানো পোশাক যদি মাস্সাদ হরিরের পোশাক আমার চেয়ে সুন্দর বাঘের পোশাক আমার চেয়ে সুন্দর কত সুন্দর সুন্দর পোশাক ময়ূরের পোশাক আমার চেয়ে সুন্দর হ্যাঁ এগুলো তো মানুষের মাস্সাদ হইতে পারে না মানুষের মাসাদ হওয়া উচিত ছেড়ে দিবেন দুনিয়ায় তুমি আমার মর্জি মতো চলছো আমি এখন অনন্তকাল জান্নাত অনন্তকাল কতকাল দুনিয়ার জান্নাতের আখেরাতের একদিন বছর দুনিয়ার সেই হিসাবে আমরা হিসাব করছি একজন মানুষ যদি একশো বছর বছর বছর সে এই হচ্ছে আখেরাতের টাইম অনুযায়ী আখেরাতের মাত্র আড়াই মিনিট একজন মানুষ যদি একশো বছর বাঁচে তো আখেরাতের সময় অনুযায়ী মাত্র আড়াই মিনিট এই মাত্র আড়াই মিনিট আখরাতের সময় এতটুকু কষ্ট এই আড়াই মিনিটের কষ্ট করব দুনিয়ায় তাও যদি একশো বছর বাসে এই আড়াই মিনিট কষ্ট করব দুনিয়ায় ভোগ করব অনন্তকাল যার শেষ নাই জান্নাতে একবার ভুকেছে নিয়ামত ভোগ করা শুরু করেছে তো আর শেষ নাই কত নিয়ামত কত নিয়ামত অল্লাহ আকবর আল্লাহ আকবার শেষ জান্নাতি যখন জান্নাতে যাবে শেষ জান্নাত যার পরে আর কেউ যাবে না জাননাতে তো তার ব্যাপারে হাতিস আসছে আল্লাহ তালা তাকে তো প্রথমে জান্নাত দিবেন না বলে জান্নাতে যাওয়ার মত কোনো আমল তো নাই জান্নাতে যাওয়ার মতো কোনো আমল তো নাই তো আল্লাহ তাকে জাহান্নামের গেটের বাইরে দাঁড় করে রাখবে জাহান্নামেও দেয় নাই জাননাতে দেওয়ার মতো আমলও নাই তো জাহান নামের গেটের বাইরে যখন দাঁড়ায় থাকবে তখন জাহান নামীদের আশেপাশে গেছেন কিনা জানিনা ওই জায়গা যে প্রাথমিক চিত্রটা এটা জাহান নামের বাহিরের প্রাথমিক চিত্র তুলনা এক রকম না হাজার গুণ বেশি শুধু বুঝানোর জন্য বলা যে রড ফ্যাক্টরি বা চিৎকার করতে থাকবে আল্লাহ আল্লাহ তো আল্লাহ তা জিজ্ঞেস করবেন ফেরেস্তাদের মাধ্যমে কি বলে আল্লাহ আল্লাহ বলে আল্লাহ বাঁচতে চায় এখান থেকে তো আল্লাহ বলবেন যে তাহলে আরেকটু দূরে নিয়ে রাখ তো দরজার কাছ থেকে নিয়ে আর বাতাস। দূরে চিৎকার করবে আল্লাহ আল্লাহ সহ্য হয় না বাঁচতে চায় তো আল্লাহ ফেরিস বলবেন না নিয়ে দরজার কাছে নিয়ে রাখ তো জান্নাতের দরজার সামনে যখন যাবে ওই সেন্ট্রাল এসি যে সমস্ত মার্কেটগুলো আছে অথবা থাকে গেটের সামনে সামনে যাওয়ার সময় একটা বাতাস লাগে না ওই জান্নাতি কে যখন জান্নাতের দরজার সামনে রাখা হবে ওই জান্নাতের ওই ঋতুবন্ধ বাতাস তার গায়ে লাগতে থাকবে আহা কি শীতল ঠান্ডা বাতাস কি মজা আল্লাহ আল্লাহ বলতে থাকবে কি এখন আর বলে না কারণ আগে তো শুনছে কোনো আমল তো নাই জাননাতে ঢোকার মতো এখন চুপচাপ বসলে সে বলে না তা আল্লাহ বলবে কি বলতে চাষ বুঝি তো জাননাতে আমার সাথে ঠাট্টা করেন তার বিশ্বাস হচ্ছে না সেই নিয়ামত পেয়ে গেছে মাহবুদ আপনি আমার সাথে ঠাট্টা করেন আপনি আসমান জমিনের রব আপনি এত বড় আপনি আমার সাথে ঠাট্টা করেন আল্লাহ কি আয় আল্লাহ আবার উপরে আসতেছি পিছনে আবার একটু ফেরত যাই কাবিল যখন হাবিল কে হত্যা করল। এখন বসে বসে চিন্তা করতেছে লাশ কেমন দাফন করল তো আল্লাহ একটা কাক পাঠাইছেন আল্লাহ একটা কাক পাঠাইছে কাক আইসা। মাটি খুঁজে নিজের আরেক ভাইকে দাফন করে মাটি দিছে কাবিল এই দৃশ্য দেখে দেখে আফসোস করতেছে আহ লতা আজস্তু আনুনা জল গুরা আরে এক কৌর গন্ড নাই बड़ा चमत्कार कथा कबिले उदाई क्या खूब भलो प्राणी ना हिंसा प्राणी कड़ हिंस प्राणी क्या बड़ हिंस प्राणी কাবিলের উস্তাদ কাবিল নিজে হিংসুচে আর ভালো শিক্ষক আর ভালো আমির পাব না আমি নিজে যখন দুষ্ট হয়ে যাবো আল্লাহ আমার মুরব্বী মানে দুষ্ট একটা নেই যেমন উস্তাদ তেমন সাগরে আমি নিজে শুদ্ধ হই আমার মুরব্বিত দেওয়ানবাজিকে বানাই আমি খারাপ নামাজ পড়ি না জিন্দিতে আমি তো চিন্তা করি ওই পিস যে নামাজ পড়া লাগে না আমি তোর এই কুড়ি খুঁজি গেলি পাবলিক বড় সহজ রাস্তায় জানলাতে যায় আমাদেরকে এই শিক্ষা দিয়েছে কাবিল দুষ্টাল নিজের ভাইয়ের রক্ত যার হাতে আল্লাহ তার ওস্তাদ বানাইছেন কাককে মুরুব্বী বানাইছেন কাকে যাই হোক এত কিছু হয়ে গেল তারপর কিন্তু তুমি দুনিয়ায় আসছ এটা তোমার আসল ঠিকানা না দুনিয়া আসল ঠিকানা নয় মরণ একদিন আসবে আমাকে আবার চলে যেতে হবে সিদ্ধান্ত নিতে হবে আমি কি বৃশের সাথে থাকবো জাননাতে যাবো আমার বাবা আগমের সাথে জাননাতে যাবো ওই সিদ্ধান্ত নেওয়ার জায়গা হচ্ছে এই দুনিয়া আল্লাহাল আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন আমি